আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদিলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আম্মাবাদ ফুজবিল্লাহমিন শৈতানুর রাজিম ইসমিল্লাহ রহমানুরাহিম আলি ফলাম রা কিতাবনা কাল তুখর সামিনা নুর বেঈমাত হামিদ সম্মানিত ভাতৃমণ্ডলী আপনাদের সামনে আজকে তফসির করবো সুরাই ইব্রাহিম থেকে এই সুরাই ইব্রাহিম যাতে বাউান্নটি আয়াত রয়েছে এবং নবী করিম সাল্লাহি সাল্লামের মক্কি জীবনে জানাজিল হয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন এই সুরাই কিছু ঘটনা বলি আর তার দুয়া উল্লেখ করেছেন যার ফলে এই সুরার নামকরণ হয়েছে সুরা এব্রাহিম বলে আলিফ ইম রাহ এগুলি সম্পর্কে অনেকবারই আলোচনা হয়েছে যে এই অক্ষরগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর হরুফে মোকাত্তা আদ যেগুলি কোরআন বিভিন্ন সুরার প্রথমে আল্লাহ ফাকরবুল্লা আলমিন উল্লেখ করেছেন এসবের অর্থ আল্লাহ ফকরবুল্লা আলমিন জানাননি আমাদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ বলছেন কিতাবন আনজল্লাহ ইলেক এ হচ্ছে এমন একটি কিতাব এমন একটি মহাগ্রন্থ হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যা তোমার প্রতি আমি নাজিল করেছি লেতুখড়ে জান্ন যাতে করে মানব জাতিকে তুমি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো তাহলে কোরআনে আল্লাহ আল্লাপাক যে নাজিল করেছেন তার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে অন্ধকার থেকে কুফরির অন্ধকার সিরকের অন্ধকার কপটতার অন্ধকার পাপের কামনা বাসনার অন্ধকার সমস্ত রকমের অন্যায় ইজুল মত্যাচারের অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে মানুষের গোলামির অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে ইমানের আলো ইসলামের আলো সত্য পথের আলোর দিকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বের করে নিয়ে আসতে চান মানব জাতিকে বেঈদিনের অব্বাহিম আল্লাহ পাকের আদেশে এলা সেরাতুল হামিদ এমন এক রাস্তার দিকে যে রাস্তাটি হচ্ছে পরাক্রান্ত আল্লাহ পাকের রাস্তা আর যিনি প্রশংসিত আল্লাহ তার রাস্তা আল্লাহ পাকের দেওয়া রাস্তা আল্লাহ পাক বলছেন যে আল্লাহিল্লাহিসাওয়া তিল সেই আল্লাহ পাকের রাস্তা যে আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সুনির্দিষ্ট সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন যা আসমানে রয়েছে যা পৃথিবীতে রয়েছে বাবাইলুলকা ফেরিন আমিন আজাবিন সদীদ এবং কাফেরদের জন্য দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তির যারা অস্বীকার করবে তাদের জন্য বড় দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তি তাদেরকে বড় শাস্তি দেওয়া হবে এরা কারা কাদেরকে আল্লাপাক কাফের বলেছেন আল্লাপাক তাদের কিছু খারাপ গুণগুলি তুলে ধরেছেন আল্লা জিয়া ইস্তাহেব্বন আল হায়াত আদুনিয়া আখেরা যারা পরকালের প্রতি প্রাধান্য দিয়ে থাকে ইহ জগৎকে পার্থিব স্বার্থকে এবং সেগুলিকে ভালোবেসে থাকে পরকালকে ভালোবাসে না পরকালের জন্য কাজকর্ম করাকে ভালোবাসে না পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায় না বরং পরকাল তাদের দৃষ্টি থেকে বাইরে রয়েছে ওয়া সুদ্দুন আনসাবিলা এবং আল্লাহর রাস্তায় যেতে নিজেদেরকেও বাধা দান করে এবং অন্যদেরকেও বাধা দান করে ওয়া বুহা এওয়াজা এবং এই আল্লাহ পাকের রাস্তাকে বক্র সন্ধান করে সোজা রাস্তা সন্ধান করে না বরং এরা বাঁকা রাস্তা সন্ধান করে আল্লাহ পাক রব্বুল আলমিনের সেরাতে মুস্তাকিম সহজ সরল পথে তারা নিজেরাও চলতে চায় না এবং অন্যদেরকেও চলতে দিতে চায় না উলায় কাফিউদ্দ বাইদ এরাই বহু দূরে চলে গেছে পথভ্রষ্ট হয়ে এমন পথভ্রষ্ট হয়েছে এমনভাবে রাস্তা হারিয়েছে আল্লাহর এই সহজ সরল রাস্তা যে অনেক দূরে চলে গেছে গোমরা পথভ্রষ্ট হয়ে ওমা আর সালামের মাই ও আজিজুল হাকিম আল্লাহা কারো এরশাদ করছেন যে আমি যে কোনো রসুলকে প্রেরণ করেছি সেই রসুল ইহলি সানে কৌমি সেই রসুল হতেন তার জাতির ভাষাভাষী এমন কোন রাসুল পাঠাননি কোন সম্প্রদায়ের কাছে যে সেই সম্প্রদায়ের মাতৃভাষা সেই রাসুল বুঝতেন না অন্য ভাষা দিয়ে সম্বোধন করেছেন এরকম করে আল্লাহ পাক পাঠাননি সমস্ত আম্বিয়া রসুলগুলো সম্পর্কে আল্লাহ পাক বলছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে রাসুল করে প্রেরণ করেছেন কিন্তু যাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম সর্বপ্রথম সম্বোধন করেছেন যাদের মাঝে নবী করিম সাল্লাহসাল্লাম নবুয়াদ পেয়েছেন মক্কা নগরীতে যেই দেশে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বড়ো হয়েছেন এবং সেখানে প্রথম ইসলামের প্রচার শুরু করেছেন যাদেরকে আল্লাহ পাক ওরানি করিম দিয়ে প্রথম সম্বোধন করেছেন তারা হচ্ছে আরব সুতরাং রাসুল আল্লাহ সাল্লা সাল্লামও যাদের কাছে দাওয়াত পেশ করেছেন তারা হচ্ছেন নবী করিম সাল্লা ইসলামের ভাষাভাষী যাতে করে বুঝতে সুবিধা লিও বাহুম যাতে করে জাতির উদ্দেশ্যে নবী রসুলগণ বর্ণনা করে দিতে পারেন যাতে করেম সাল্লাহ আলী আসাল্লাম এবং অন্যান্য রাসুলগণ প্রত্যেকে নিজ নিজ কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন হৈদুল্লিয়াসা তারপরে আল্লাহাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন আর জানা শোনার পরে পথভ্রষ্ট হবে সে নিজের পরিণাম খারাপ করবে পৈহদি মাইয়াশা এবং যাকে ইচ্ছা আল্লাহফাক রব্বুল আলমিন সঠিক রাস্তা দেখেন ওহওয়াল আজিজুল হাকিম সে আল্লাহ সর্বজয় প্রজ্ঞাময় মহানাল্লাহ ইরশাদ করেছেন নিদর্শন সমূহ নিয়ে ভিন্ন মোজেজা দিয়ে যে মোজেজা গুলিকে আল্লাহ পাক সুরাই ইসরাতে নয়টি মোজেজা বলে আখ্যায়িত করেছেন সুস্পষ্ট নয়টি মোজেজা আমি দান করেছিলাম এই আয়াত এই নিদর্শনগুলি গুলি মোজেজা গুলি নিয়ে মূসা আলিয়ালামকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছিলেন এই মর্মে এই উদ্দেশ্যে যে আন আখরিজ কামিনাজ হে মোসা তুমি তোমার জাতিকে বের করে নিয়ে আসো অন্ধকার সমূহ থেকে আলোর দিকে কুফরি থেকে শির থেকে অহংকার থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে নাফারমানি থেকে দিনের আলোর দিকে বের করে নিয়ে আসুক ইমান ইসলামের আলোর দিকে বের করে নিয়ে আসুক সৎ কাজের আলোর দিকে বের করে নিয়ে আসো অজাকের হোমবে আইয়া মিল্লা এবং তাদেরকে অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাওয়াম অতীতের যে ঘটনাবলীগুলি রয়েছে ওয়াকে আতের মানে সেসব ঘটনাবলী বর্ণনা করে তাদেরকে স্মরণ করাও যে এই সব ঘটনায় তোমাদের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে এই সমস্ত জাতি নবিরাসুলগণের জাতিরা সব জাতিরা দুই ভাগে বিভক্ত হয়েছে যারা আল্লাহর প্রতি মান নিয়ে এসছে যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন পক্ষান্তরে যারা বিরুদ্ধাচরণ করেছে কুফরি করেছে তাদেরকে আল্লাহ কিভাবে সর্বনাশ করেছেন যেই ব্যক্তি সবুর করবে ধৈর্য ধারণ করবে শাকুর শুকুর হবে আল্লাহ এখানে দুটি গুণ বর্ণনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ মানুষের মধ্যে একটা হচ্ছে ধৈর্য ধারণ করা অর্থাৎ মানুষের দুটি অবস্থা হইতে পারে হয় ভালো অবস্থা অথবা মন্দ অবস্থা স্বচ্ছলতা অথবা অস্বচ্ছলতা অভাব এই এইরকমই সুস্থতা অথবা অসুস্থতার অবস্থা হইতে পারে সুখে হইতে পারে অথবা দুঃখে থাকতে পারে যখন দুঃখের অবস্থায় পড়বে কষ্টের অবস্থায় পড়বে যখন অভাব দেখা দিবে যখন কোন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে এটি হচ্ছে দিন আর যখন আল্লাহাক সুখ দেবেন যখন আল্লাহাক নিয়ামত দেবেন যখন আল্লাহ স্বচ্ছলতা দেবেন যখন সুস্থতা দেবেন আল্লাপাক সম্মানিত করেছেন তাহলে সুক্রিয়া আদায় করবে অহংকার করবে না সুক্রিয়া আদায় করবে অহংকার করবে না আর যদি বিপদ আপদ আসে বালা বালামসিবত আসে তাহলে হা করবে না আক্ষেপ করবে না আত্মহত্যা করবে না বরং ধৈর্য ধারণ করবে আল্লাহ আল্লাহাক আলমিনের হোমবে আয়া মিল্লা তাদেরকে আল্লাহ পাকের ঘটনা ঘটনাবলী অতীতে ঘটে গেছে সব রয়েছে সেগুলি দিয়ে উপদেশ দাও এটি একটি আর কেউ কেউ বলেছেন যে অজাকের হোমবে আলমিনের যে নিয়ামত সমূহ রয়েছে সেসব নিয়ামত দিয়ে তাদেরকে স্মরণ করাও তাদেরকে স্মরণ করাও বা তাদেরকে উপদেশ দাও আল্লাহ সমূহ যে অসংখ্য নিয়মত আল্লাহাক সেগুলিকে স্মরণ করো তারপরে স্মরণ করো যখন মুসআালাম তার জাতিকে বলেছিলেন্লাহ আলিক তোমরা স্মরণ করো আল্লাপের নিয়মকে যা তোমাদের ওপর রয়েছে যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের অনুসারীদের থেকে ফের সেনাবাহিনী থেকে আল আজাব যেই জাতি এই ফেরাউন এবং ফেরাউন অনুসারী যা তোমাদেরকে শাস্তিতে পৃষ্ট করে দেখেছিল ইয়াসু উমোন সু আল আজ বড়ই খারাপ নোংরা শাস্তিতে পিষ্ট করে দেখেছিল। রেখেছিল অ্যাহোনা আব না এবং তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত হত্যা করে দিত নিসা আকুম আর তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখতো যাতে করে তাদের দাসী হতে পারে তারা কাজ নিতে পারে তাদের থেকে ওয়াফিজা আলিকুম বালা উম রেকুম আজিম আর এই বিষয়টিতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা ছিল বড়ো ধরনের পরীক্ষা ছিল বালাউন মানে পরীক্ষা এটি হচ্ছে প্রসিদ্ধ তবে কোন কোন তাফসির কার্গণ বলেছেন বালাউন মানে এখানে এহসান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের বড়োই তার ধ্বংস অনিবার্য শেখ সৈকুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব बुलुबुल मारामकामीस्यवस्था अपन सकार और जानार जमे सदर आमंत्रण जान देख बलुबुल माराम दर्शे हादी शुदुम पृथ्वी बांगलुगुल माराम मंगलवार और बृहस्पतिवार सन्दा छुपुरेश्लमुक्त इब्नु सद रदिहू बुबिहू अनहू के मक्का मेम्बर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 अष्टम खंड मन गलानो अध्याय हाथी संख्या छ हज़ार चारश নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে হাসান তিনি खान मदनी, हाफेज एबी एम बिन मुझवर बिन जहांगीर मोम दाय देखी যখন তোমাদের প্রতি পালক তোমাদের প্রতি ঘোষণা করলেন করলেনা অর্থাৎ ঘোষণা করা আদেশ প্রদান করা আল্লাহ ফাকরাবুল আলমিন এই আদেশের ঘোষণা করলেন লাইন শাকারতুম নাকুম তোমরা যদি সুক্রিয়া আদায় করো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব যা কিছুর শুক্রিয় আদায় করবে আল্লাহ ফাকরাবুল আলমিন তা বৃদ্ধি করে দেবেন গলাইন ক্যাফারতুম আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তোমরা যদি কুফরি করো তোমরা যদি অকৃতজ্ঞ হও এন আজাব ইলে সাদী তাহলে জেনে রাখো যে আমার আজাব বড়ই কঠোর রয়েছে বড়ই কঠিন রয়েছে আল্লাহ ফাকর্ব আলম এখানে সুক্রিয়ার গুরুত্বের কথা বর্ণনা করেছেন যে আল্লাহ আল্লাহাকের নামতের সুকরিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করা হচ্ছে অন্তর থেকে সুক্রিয়া আদায় করা হচ্ছে নিজের কথার দ্বারা সুক্রিয়া আদায় করা হচ্ছে কাজে কর্মে আমলের মাধ্যমে এইভাবে শুক্রিয়া দেওয়া হবে শুক্রিয়া মানে শুধু মুখে মন্ত্রের মতো শুক্রিয়া পড়া নয় যে খেয়ে দে অথবা কোনো কিছু পেয়ে বললাম আলহামদুলিল্লাহ এর নাম শুক্রিয়া শুধু নয় বরং এটি হচ্ছে সুক্রিয়ার একটা অংশ সুক্রিয়া চাইতে বড় সুক্রিয়া হচ্ছে আল্লাহ আকরবুল্লা আলমিনের প্রতি ইমান নিয়ে আসা অন্তর থেকে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি সে আল্লাহর সাথে কুফরি করেছে সে অকৃতজ্ঞ হয়েছে এই জন্য অকৃতজ্ঞ হওয়াকে কোরআনের ভাষায় বলা হয়েছে পালাইন কফারতুম তোমরা যদি কুফরি করো তাহলে যে ব্যক্তি অকৃতজ্ঞ সে যেন কুফরি করল যা তাকে দেওয়া হয়েছে তার শ্রদ্ধা করল না যিনি দিয়েছেন এদের শ্রদ্ধা করল না তার মর্যাদা সে বুঝতে পারলো না সে মর্যাদা দিল না এই জন্য তাকে কুফরি বলা হয়েছে কুফুরি করা মানে কুফরি করা হয় একেবারে অস্বীকার করা হয় আর কাফারামানে কুফুরানুর নেয়মা অর্থাৎ আল্লাহাকের ন্যামতের অকৃতজ্ঞ হওয়া কেউ ক্যাফারতুম বলা হয় আল্লাহাক বলছেন ওয়ালাইন ক্যাফারতুম যদি তোমরা অকৃতজ্ঞ হও কুফরি করে অকৃতজ্ঞ হও সির করে অকৃতজ্ঞ হাও সবচাইতে বড় অকৃতজ্ঞ হওয়া হচ্ছে সিরকুফুরি করা সবচাইতে বড় অকৃতজ্ঞ হচ্ছে মোনাফিকি করা আর আল্লাহ ফাকরব্বুল আলমিনকে শেষদা না করা পাঁচ অক্ট নামাজ না পড়া এ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া সুতরাং শুধু মুখেই সুক্রিয়া আদায় করবেন না বরং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুক্রিয়া আদায় করবেন অন্তর থেকে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে এবং সৎ আমলের অনুপ্রেরণা অন্তরে জাগিয়ে সুক্রিয়া আদায় করবেন জবান দ্বারাও সুক্রিয়া আদায় আর কাজে কর্মেও সুক্রিয়া দেয় করবেন আর না হইলে কঠোর শাস্তি রয়েছে সুক্রিয় করলে আল্লাহ ফাকরবুল্লা দেবেন যে কোনো নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিন আপনি আপনার ইমানের সুক্রিয় আমাকে আল্লাহ মোমিন মুসলিম করেছেন আলহামদুলিল্লাহ হিল্লি জিহাদান আলী হাজা সে আল্লাহরী যাবতীয় প্রশংসা লাখ লাখ সুক্রিয়া যিনি আমাকে এই দিনের জন্য হৃদয়ত দান করেছেন এই দিন কবুল দান করেছেন মুসলিম পরিবার আল্লাহ ফাকরবুল আমাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ পাকে এই ইমান আমল বৃদ্ধি করে দেবেন যে কোনো নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন আল্লাহ রব্বুল আলমী তাতে বরকত দেবেন ওয়াকালা মৌসা ইনতাকরু আন্তুম অমান ফিল আর জামিয়া ফাইনাল হামিদ আর মৌসা আলি সালাম বললেন হে জাতি তোমরা যদি কুফুরি করো তোমরা আমান ফিল আর জামিয়া এবং পৃথিবীতে যে কেউ রয়েছে যে কোনো জাতি রয়েছে যদি কুফরি করে মনে রাখবি আল্লাহকে যদি অস্বীকার করে আল্লাহ হামিদ তাহলে জেনে রাখা উচিত অেক্ষী অভাব মুক্ত কারো মুখাপেক্ষী নন হামিদ এবং তিনি প্রশংসিত একমাত্র প্রশংসার অধিকারী তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত একমাত্র তিনি কারো মুখাপেক্ষী নন الله فك رب العالمين تار پر اشحاد قرسين اللهم ياتكم الذين من قبلكم قوم نوح وعاد وسمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسولهم بالبينات فردوا أيديهم في أفوائهم وقالوا إنك فرنا بما أرسلتم به وإننا في شك مما تدعوننا إليه مريب الله فك رب قلسين جاء هه منس همومن مسلم راه همانو جاتي আলামিয়াতে কুন আবাউল্লা জিহনামিন কবলেকুন তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল তাদের সংবাদ তাদের ঘটনা বলি কি তোমাদের কাছে এসে পৌঁছায়নি তাদের সম্পর্কে কি তোমরা জানতে পারো যেমন কমে নু নু আলি সাল্লামের জাতি ওয়া আদ আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় ও আল্লাম বা দেহ এবং সব জাতি আদ সামুদ এবং নু আলি সাল্লামের জাতির পরে এসেছিল এরকম বহু জাতি এসেছে ইব্রাহিম আলি ইসাল্লামের সম্প্রদায় লুত আলি ইসাল্লামের সম্প্রদায় এইরকম বহু জাতি এসেছে তারপরে ফারাদ্দু আই দি আহম ফি আফাহিম কিন্তু তারা তাদের হাত মুখে রেখে নিয়েছিল ফারাদ্দু আইদি আহম ফি আফাহিম তারা নিজেদের হাতগুলিকে নিজের মুখে রেখেছিল আর तर उद्देश्य छो यी तुम्हारे कथा मानी ने मुखे हाथ रेखे नहीं निजे के बोली जहाँ ए सब कथा मानिए बोलिए ना शनिने अथवा क्यों क्यों मुखे हाथ रेखे रसुलान ये कथा और बोलबें कथा सब कथा शनब ना আল্লাহ ফাকরুল্লা আলম এরশাদ করেছেন ওয়াকালু তারা বলেছিল ইন্না জানিয়ে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে হে নবী রসুলা যারা দাবি করছে করছো রসুল হওয়ার আমরা তা অস্বীকার করি তা প্রত্যাখ্যান করি মিম্মা করিফি শাকিমা তাদ মরিব এবং যেইদিকে দিকে তোমরা আমাদেরকে আহ্বান করছো সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহ পড়ে রয়েছি বিভ্রান্তিকর সন্দেহ পড়ে রয়েছি কাল আতরস আফিল্লা তখন তাদের রাসুলগন বলেছিলেন যে আল্লাহর সত্তা সম্পর্কেও কি সন্দেহ আছে আল্লাহর একত্রেও কি সন্দেহ আছে আল্লাহর অস্তিত্ব কি সন্দেহ আছে ফাতের ইসামা ওয়াতওয়াল যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা এমনিতে বিশাল আসমান জমিন আর এত অসংখ্য সৃষ্টি সৃষ্টি হয়ে গেছে আহ্বান করছেন যাতে করে তোমাদের নির্দিষ্ট চান যে তোমাদেরকে পৃথিবীতে একটা নির্ধারিত সময় পর্যন্ত অবসর দেবেন ছাড় দেবেন কালু তারা বলেছিল ইন আন্তম ইসারুম মিস তোমরা তো আমাদের মতে মানুষ তাহলে মানুষকে কি করে নবী রসুল হিসাবে মানতে পারি এ কথা প্রত্যেকটি গুমরা পথভ্রষ্ট জাতি কাফের জাতিরা আম্বিয়া এবং রসুলগণকে বলেছিল যে মানুষ নবী রসুল কী করে হইতে পারে আমাদের মতে তো মানুষ এই রকমের যদি মুসলিম সমাজে এমন কিছু লোকেরা থাকে যারা এই বিদাতি আখিদা পোষণ করে থাকে যে নভী মানুষ নন নবী মাটির তৈরি নন নবী হচ্ছে নূরের তৈরি তাহলে এই যে বিভ্রান্ত পথভ্রষ্ট যারা তাদের আকিদা আগের যে গুমরা পথভ্রষ্ট জাতিরা ছিল তাদের মতোই তারা মানতে রাজি হয়নি এই জন্য নবী রসুল গনকেই যে দেখেছিল যে এরা মানুষ আর এরা বলছে যে নবীকে তো মানছি কিন্তু নবীকে মাটির মানুষ মানব না বরং নূর তিনি সেই জন্য মানবো আল্লাহ ফাকরব্বুল আলমিন তারপরে বলছেন যে আনতা তরিদুন আন্তান ওই কাফের জাতি বলত যে হে নবী রসুল যে দাবি তোমরা তো আমাদের মতে মানুষ এবং তোমরা কি আমাদের পূর্বপুরুষ বাপদাদারা যে সবের পূজো করত যে সবের ইবাদতব্দি করতো যে সবের উপাসনা করতো সেগুলো থেকে আমাদেরকে বাধা দেবে ফু নাবি সুলতানিমিন তাহলে সুস্পষ্ট কোন দলিল প্রমাণ মোজে জানিয়ে আসো কালাতম রসুল হুম ইন্নাহ বাসারুমিস তখন তাদের রসুলগণ বলেছিলেন যে আমরা তো তোমাদের মতে মানুষ তাহলে প্রত্যেক নবী রাসুলগণ এ কথা বলেছিলেন যে আমরা তোমাদের মতে মানুষ ওালাকিন্নাল্লাহ মু আলাম শিন এ বাদে তবে আল্লাপাক তার বান্দাদের মধ্যে থেকে যার উপরে চান অনুগ্রহ করে থাকেন অমা কান আলানা আন্না সুলতানিন ইল্লা বেঈদিনলা আর আমাদের পক্ষে সম্ভাব্য নয় যে কোনো দলিল প্রমাণ অকাট্ট মজিজা নিয়ে আসব আল্লাহ পাকের অনুমতি ছাড়া তবে আল্লাহ পাক যদি চান তখন নিয়ে আসবো ওয়াইল আল্লাহ ফলিয়ত মমিনুন সুতরাং কি আল্লাহ পাকের ওপরেই আস্থা ভরসা রাখা আবশ্যক অথচ তিনি কি আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন ওসব আলামা আজই তুমন আর যেসব কষ্ট দিচ্ছ মানসিক দৈহিক শারীরিক কষ্ট তোমরা দিচ্ছ জুলমত্তা চা নির্যাতন করছো এর উপর অবশ্যই অবশ্য আমার ধৈর্য ধারণ করবো وعلى الله فليتوكل المتوكلون আর যারা ভরসা কারী তারা জান্নাত অবশ্যই আল্লাহ পাকের ভরসা রাখে وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لا تعودون في ملتنا فاوها ربهم لا نحن كن الظالمين কাফিররা তখন রাসূলগণকে বলেছিল লানুখরিজানকুম মিন আরদিনা তোমরা যদি তোমাদের এসব কথা না ছাড়ো এক আল্লাহর ইবাদত করতে হবে পরকালে বিশ্বাসী হতে হবে এসব কথা না বলা যদি না ছাড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে নির্বাসিত করে দেব বিতাড়িত করে দেব। দেবো আউ্লা তাউদ্দি মিল্লাতিন অথবা আর একটি তোমাদের কাছে চয়েস হচ্ছে যে তোমরা আমাদের ধর্মের দিকে ফিরে আসো দুইয়ের এক অবশ্যই করতে হবে হয় আমাদের ধর্মে ফিরে আসবে যে বাবদাদার ধর্ম রয়েছে আর না হলে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেব। ফাউ হাই এলিহিম রব্বাহম তখন আম্বিয়া রসুলগনকে আল্লাহাক ও হি কর্ল্লা নহলে কান্না অবশ্যই অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করে দেবো আর তাদের পরে আমি পুনর্বাসন করব। তোমাদেরকে আমি বসবাসের সম্মানিত করবো ঈদ আর এই সম্মান ওই সব লোকের জন্য রয়েছে যারা আমার সামনে দণ্ডাই মান ভয় করবে যে ব্যক্তি আল্লাহ পাক বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ ফাকরবুল্লা আলমের সামনে দণ্ডাইমান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো তাদের জন্যই তো জাননাতে বাসস্থান রয়েছে আর পৃথিবীতে আল্লাহ পাক সম্মানিত করবেন ওয়া খাফ ঐদ এবং ভয় করবে আমার শাস্তিকেই যে ব্যক্তি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের শাস্তি থেকে শঙ্কিত তাদেরকে আল্লাহ ফাকরবুল আলম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করবে পৃথিবীতে আল্লাহ ফাকরবুল আলম তাদেরকে সম্মানিত করবেন ওয়াস্তাফ তাহ আাকুল্ল জব্বারিন আনিদ আল্লাহফাক বলছেন যে এই কাফেররা তারা চূড়ান্ত বিজয়ের ফয়সালায় চেয়েছিল যে চূড়ান্ত একটা বিজয়ের ফয়সাল হয়ে যাক এবং আমরা বিজয় হবে এই ধারণা ছিল আখা বাকুল্ল জব্বারিন আনিদ আল্লাহাক বলছেন যে ওই সব লোকেরা ব্যর্থ হবে যেই ব্যক্তি অহংকারী হবে উদ্ধত হবে আর হবে অবাধ্য হবে আনীদ অবাধ্য বা সীমালঙ্গনকারী এখানেই আমার তফসির আজকের মতো শেষ করছি আল্লাহ ফখরবুল আলমিন যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন নে কামড়ে তৌফিক দান করেন এবং সৎ লোকদের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন সুবাহান রব্বেকার আলমুর সরিন আলহামদুলিল্লাহ রবিল ভাবে আমাদের আখিদার মধ্যে ঠকেছে এটা একটি অপসংস্কৃতি অববিশ্বাস ইসলামী পথ প্রদর্শক না থাকার কারণ এইভাবে চলে আসে আসলে সরিয়ার সম্মত না ফলপ্রসূ আলোচনা नभी। बोलें। ने जुगे नीदी नीदी पुई पायर बिन मदनी मुफ्तीद इब्राहिम अक्रमन बिन अब्दुल सलम शेख शाहिदुल्लाह खान मदनी हारून हुसैन उपस्थापना है देखे बीर अनुष्ठान जलसाएल आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेलिंग